তুমি ক্লেশ পাইবে এই জন্য আমি তোমার প্রতি কুরআ অবতীর্ণ করি নাই বরং যে ভয় করে কেবল তাহার উপদেশার্থে যে পৃথিবী ও সমুচ্ আকাশ মন্ডলী সৃষ্টি করিয়াছেন তাহার নিকট থেকে দয়ময় আর যাহা আছে আকাশ মন্ডলীতে পৃথিবীতে এই দুইয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তাহা তাহারি যদি তুমি উচ্চকণ্ঠে কথা বলো তবে তিনি তো যাহা গুপ্ত ও অব্যক্ত সকলেই জানেন আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো ইলাস নাই সুন্দর সুন্দর নাম তাহারি তোমার নিকট সে যখন আগুন দেখিল তখন তাহার পরিবার বর্গকে কে বলিল তোমরা এখানে থাকো আমি আগুন দেখিয়াছি সম্ভবত আমি তোমাদের জন্য উয়া হইতে কিছু জ্বলন্ত অঙ্গার আনিতে পারিব অথবা আমি আগুনের নিকটে কোনো পথ নির্দেশ পাইব অতঃপর যখন সে আগুনের নিকট আসিল তখন আহ্বান করিয়া বলা হইল। হইলো আমি তোমার প্রতিপালক অতএব তোমার পাদুকা খুলিয়া ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রইয়াছ এবং আমি তোমাকে মনোনীত করিয়াছি অতএব যাহা ওই প্রেরণ করা হইতেছে তুমি তাহা মনোযোগের সঙ্গে শ্রবণ করো আমি আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নাই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো কিয়ামত অবশ্যম ভাবি আমি গোপন রাখিতে চাই যাহাতে প্রত্যেকে সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে উহাতে বিশ্বাস স্থাপনের নেবৃত না করে वृत हईले तुम ध्वस हईया तुम दक्षिण हस्ते उम्र लाठी इतने भर दी एवं द्वारा आघात कर फिलिया थकिन अल्लाह तुम यहा निक्षेप करो अतपर से उ निक्षेप कर संगे संगे उ साफ हा छुट्ट लागिल तुम यहाँ के धरो भय करा আমি ইহাকে ইহার পূর্বরূপে ফিরাইয়া দিব এবং তোমার হাত তোমার বগলে রাখো ইহা বাইর হইয়া আসবে নির্মল উজ্জ্বল হইয়া অপর এক নিদর্শন রূপে ইহা এই জন্য যে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 যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে আমার জন্য করিয়া দাও একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্য হইতে আমার ভ্রাতা হারুনকে তাহার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করো ও তাহাকে আমার কর্মে অংশী করো যাহাতে আমরা তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে পারি প্রচুর এবং তোমাকে স্মরণ করিতে পারি অধি তুমি তো আমাদের সম্যক দ্রষ্টা মূসা তিনি বলেলেন হে মূসা তুমি যাহা চাইয়াছ তাহা তোমাকে দেওয়া হইল এবং আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করিয়াছিলাম যখন আমি তোমার মাথা কে জানাইয়াছিলাম যাহা ছিল জানাইবার যে তুমি তাহাকে সিন্ধুকের মধ্যে রাখো অতঃ পর দিয়ায় ভাসাইয়া দাও যাতে দরিয়া উহাকে তীরে ঠেলিয়া দেয় উহাকে আমার শত্রু ও উহার শত্রু লইয়া যাইবে আমি আমার নিকট হইতে তোমার ভালোবাসা ঠালিয়া দিয়াছিলাম যাহাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতি ফি যখন তোমার ভগ্নী আসিয়া বলিল আমি কি তোমাদেরকে বলিয়া দিব কে এই শিশুর ভার লইবে তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরাইয়া দিলাম যাতে তাহার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না পায় এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে অতঃপর আমি তোমাকে মনোপীড়া হইতে মুক্তি দেই আমি তোমাকে বহু পরীক্ষা করিয়াছি অতপর তুমি কয়েক বৎসর বাসীদের মধ্যে ছিলে। হে মূসা ইহার পরে তুমি নির্ধারিত সময় উপস্থিত হইলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করিয়া লইয়াছি তুমিও তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ যাত্রা করো এবং আমার শরণে শৈথিল্য করিও না তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে তোমরা তাহার সঙ্গে নম্র কথা বলিবে হয়তো সে উপদেশ গ্রহণ করিবে অথবা ভয় করিবে তাহারা বলিল হে আমাদের প্রতিপালো আমরা তো আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করিবে অথবা অন্যায় আচরণের সীমা লঙ্ঘন করবে তিনি বলিলেন তোমরা ভয় করিও না আমি তো তোমাদের সঙ্গে আছি আমি শুনি আমি দেখি সুতরাং তোমরা তাহার নিকট যাও এবং বলো আমরা তোমার প্রতিপালকের রাসুল আমাদের সঙ্গে বলি ইসরায়েল কে যাইতে দাও এবং তাদেরকে কষ্ট দিও না আমরা তো তোমার নিকট আনিয়াছি তোমার প্রতিপালকের নিকট হইতে নিদর্শন এবং শান্তি তাহাদের প্রতি যাহারা অনুসরণ করে সৎপথা আমাদের প্রতি ওই প্রেরণ করা হইয়াছে যে শাস্তি তো তাহার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় ফেরাউন বলিল হে মূসা তোমাদের প্রতিপালক মুসা বলিল আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তাহার আকৃতি দান করিয়াছেন অতঃপর পথ নির্দেশ করিয়াছেন ফেরাউন বলিল তাহা হইলে অতীত যুগের লোকদের অবস্থা কি। কিষা বলিল ইহার জ্ঞান আমার প্রতিপালকের নিকট কিতাবে রহিয়াছে আমার প্রতিপালক ভুল করেন না এবং বিস্তৃত হন না الذي جعل لكم الارض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتا جيني تماد جنو پرثبكي قرية چن بيچانا ايبوغوها تي قرية دياشن تمادر چولي بار پوت تيني آقاشوه تي باري باشن کرين ايبوغ آمي اوها درا ببين نو پرکارير ادفت তোমরা আহার কর ও তোমাদের গবাদি পশু চড়াও অবশ্যই ইহাতে নিদর্শন আছে বিবেক সম্পন্নদের জন্য আমি মৃত্তিকা হইতে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি উহাতেই তোমাদেরকে ফিরিয়া দিব এবং উহা হইতে পুনর্বার তোমাদেরকে বাহির করিব ولقد أريناه آياتنا كلها فكذب وأبا अमित तह के अमर समस्त निदर्शन दिखाईया छिला किंतु से मिथ्या आरोप करी है वो अमान्य करी है قال <سؤال> اجئتنا لتخرجنا من ارضنا بسحرك يا موسى से बोल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 যাহার ব্যতিক্রম আমরাও করিব না এবং তুমিও করিবে না তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বা জনগণকে সমবেত করা হইবে অতঃপর ফেরাউন উঠিয়া গেল এবং পরে তাহার কৌশলসমূহ একত্র করিল অতঃ্পর আসিল মুসাদেরকে বলিল দুর্ভোগ তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিও না করিলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করিবেন যে মিথ্যা উদ্ভাবন করিয়াছে সেই ব্যর্থ হইয়াছে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 এবং তোমাদের উৎকৃষ্ট জীবন অবস্থা ধ্বংস করিতে অতএব তোমরা তোমাদের জাদুক্রিয়া সংহত করো অতঃপর সারিবদ্ধ হইয়া উপস্থিত হও এবং যে আজ জয়ী হইবে সেই সফল হইবে গুহারা বলিল হে মূসা হয় তুমি নিক্ষেপ করো অথবা প্রথমে আমরাই নিক্ষেপ করি মুসা বলিল বরং তোমরাই নিক্ষেপ করো উহাদের জাদু প্রভাবে অকৎসাৎ মুসার মনে হইল উহাদের দোড়ি ও লাঠিগুলো ছুটি ছুটাছুটি করিতেছে তাহার অন্তরে কিছু ভীতি অনুভব করিল আমি বলিলাম ভয় করিও না তুমি তোমার দক্ষিণ হস্তে যাহা আছে তাহা নিক্ষেপ কর ইহা উহারা যাহা করিয়াছে তাহা গ্রাস করিয়া ফেলিবে উহারা যাহা করিয়াছে তাহা তো কেবল জাদুকরের কৌশল জাদুকর যেখানেই আসুক সফল হইবে না অতঃ পর জাদুকরের আর অবনত হইল ও বলিল আমরা হারুন প্রতিাম আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মূর সাথে বিশ্বাস স্থাপন করিলে দেখিতেছি সে তো তোমাদের প্রধান সুতরাং আমি তো তোমাদের হস্তপথ বিপরীত দিক হইতে কর্তন করিবই এবং আমি তোমাদেরকে খরচুর বৃক্ষের কাণ্ডে ফুলবিদ্ধ করিবই এবং তোমরা অবশ্যই জানিতে পারিবে আমাদের মধ্যে কাহার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী قالوا لنؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاظمنا انت قض إنما تقضي هذه الحياة الدنيا طهارবুলো আমাদের নিকর যে স্পষ্ট নিদর্শন ASCII তে তাহার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন তাহার উপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দিব না সূত্রাং তুমি করো যা তুমি করতে চাও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 যে তাহার প্রতিপালকের নিকট অপরাধী হইয়া উপস্থিত হইবে তাহার জন্য তো আছে জাহান্নাম সেখানে সে মরিবেও না বাঁচিবেও না ومن ياته مؤمنا قدع من الصالحات فاولئك لهم الدرجات العلى एवं जहांत तहर निकु उपस्थित হইবে মুমিন অবস্থায় সৎকর্ম করিয়া তাহাদের জন্য আছে সমূহ মর্যাদা عدن تجري من تحتها الانهار <سيح> خالدين فيها خالدين فيها وذلك جزاء من تزكى stai janna যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে এবং এই পুরস্কার তাহাদেরই যাহারা পবিত্র আমি অবশ্যই মূষার প্রতি প্রত্যাদেশ করিয়াছিলাম এই মর্মে যে আমার বান্দাদেরকে লইয়া রজনী যোগে বহির্গত হও এবং তাহাদের জন্য সমুদ্রের মধ্য দিয়ে এক শুষ্ক পথ নির্মাণ কর পশ্চাৎইতে আসিয়া তোমাকে ধরিয়া ফেলা হইবে এই আশঙ্কা করিও না এবং ভয়ও করিও না অতঃ্পর ফেরাউন তাহার সৈন্যবাহিনী সহ তাহাদের পশ্চাদ্বন করিল অতঃপর সমুদ্র উভাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করিল وَأَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهُ وَمَا هَدَى عرف فرعون তার সম্প্রদায়েরকে পথভ্রষ্ট করিয়েছিল এবং সৎপথ দেখায় নাই يا بَنِي إِسْرَائِيلَ قَدْ أَنْجَيْنَاكُمْ مِنْ عَدُوِّكُمْ وَوَعَدْنَاكُمْ وَوَعَدْنَاكُمْ جَانِبَ الطُّورِ الأَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمْ الْمَنَّ وَالسَّلْوَى হে আমি তো তোমাদেরকে শত্রু হইতে উদ্ধার করিয়েছিলাম আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলাম दूर पर्वत दक्षिण पार्शे तुम्हारे निकट मान्ना और सालवा प्रेरण करोम दान कर भलो भलो वस्तु आहार कर सीमा लंघन करियो ना करोध अवतारित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 তিনি বলেলেন আমি তো তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলিয়াছি তোমার চলিয়া আসার পর এবং সামেরি উহাদেরকে পথভ্রষ্ট করিয়াছে অতপর মৌসা তাহার সম্প্রদায়ের নিকট ফিরিয়া গেল ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইয়া সে বলিল হে আমার সম্প্রদায় তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেন নাই তবে কি প্রতিশ্রুতি কাল তোমাদের নিকট সুদীর্ঘ হইয়াছে না তোমরা চাহিয়াছ তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের প্রতিপালকের ক্রোধ যে কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করিলে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 অতঃপর সে উহাদের জন্য গড়িল এক গোবৎস এক অবয়ব যা হাম্বার অপ করিত উহারা বলিল ইহা তোমাদের ইলাহ এবং মূসার ইলাহ কিন্তু ভুলিয়া গিয়াছে যে উহা তাহাদের কথায় সাড়া দেয় না এবং তাহাদের কোনো ক্ষতি অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না وَإِنَّ رَبَّكُمْ الرَّحْمَٰنَ فَتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي هارুনও বলিয়াছিল হে আমার সম্প্রদায় ইয়া더라 তো কেবল তোমাদেরকে পরীক্ষাই ফেলা হইয়াছে তোমাদের প্রতিপালক তো দয়াময় সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মানিয়া চলো ও আনুলান নবরহ আলাইহি আকিফিনা হtta ইرجি আঈনা মূসা ওহরা বলিয়াছিল আমাদের নিকট মুসা ফিরিয়ানা আসা পর্যন্ত আমরা ইহার পূজা হইতে কিছুতেই বিরত হইব না মুসা হে হারুন তুমি যখন দেখিলে উহারা পথভ্রষ্ট হইয়াছে তখন কিসে তোমাকে নিবৃত্ত করিল আমার অনুসরণ করা হইতে তবে কি তুমি আমার আদেশ অমান্য করিলে হারুন বলিল হে আমার সহদর আমার শুশ্রু ও কেশ ধরিয়ো না আমি আশঙ্কা করিয়াছিলাম যে তুমি বলিবে তুমি বনি ইস্যালদের মধ্যে বিবেদ সৃষ্টি করিয়াছ ও তুমি আমার বাক্য পালনে যত্নবান নাই। قال فما خطبك يا سامري مسفدلو هي hey سامري তোমার ব্যাপার কি انا بصرت بما لم يبصروا به فقبضت قبضه من اثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي شවලু আমি দেখিয়েছিলাম যাহা উহারা দেখে নাই অতঃপর আমি সেই দূতের পদচিহ্ন হইতে এক মুষ্টি লৈয়াছিলাম এবং আমি উহা নিক্ষেপ করিয়াছিলাম আমার মন আমার জন্য শোভন করিয়াছিল এই রূপ করা দূর হ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 তোমাদের ইরা তো কেবল অন্য কোন ইরা নাই তার জ্ঞান সর্ব বিষয়ে ব্যর্থ পূর্বে যাহ ঘটিয়াছে তাহার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বিব্রত করি এবং আমি আমার নিকট হইতে তোমাকে দান করিয়াছি উপদেশ ইয়া হইতে যে বিমুখ হইবে সে অবশ্যই কিয়ামতদিন মহাভার বহন করিবে স্থায়ী হইবে এবং কিয়ামতের দিন এই বোঝা উহাদের জন্য হইবে কত মন্দির যেদিন সিংগাই ফুৎকার দেওয়া হইবে এবং যেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করিব সেদিন উহারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করিবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করিয়াছিলে আমি ভালো জানি উহারা কি বলবে উহাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎপথে ছিল সে বলিবে परत समूह सम्पर्ा करतीपालक उदा के समूले उत्पादन कर বিক্ষিপ্ত করিয়া দিবেন অতঃপর তিনি উহা পরিণত করিবেন মসৃণ সমতল ময়দানে যাহাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখিবে না সেই দিন উহার আহ্বানকারীর অনুসরণ করিবে এই ব্যাপারে এদিক ওদিক করিতে পারিবে না দয়াময়ের সম্মুখে সকল শব্দ স্তব্ধ হইয়া যাইবে সুতরাং মৃদু পদধ্বনি ব্যতীত তুমি কিছুই শুনিবে না দয়াময় যাহাকে অনুমতি দিবেন ও যাহার কথা তিনি পছন্দ করিবেন সে ব্যতীত কাহারও সুপারিশ সেদিন কোনো কাজে আসিবে না তাহাদের সমুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত কিন্তু উহারা জ্ঞান দ্বারা তাহাকে আয়ত্ত করিতে পারে না চিরঞ্জীব সর্বসত্তার ধারকের নিকট সকলেই হইবে অধবদন এবং সেই ব্যর্থ হইবে যে জুলের ভার বহন করিবে এবং যে সৎকর্ম করে মুহার কোন আশঙ্কা নাই অবিচারের এবং অন্য কোনো ক্ষতি এই রূপে আমি কুরআনকে অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় এবং উহাতে বিশদ ভাবে বিব্রত করিয়াছি সতর্ক বাণী যাহাতে ওয়ারাব ভয় করে অথবা ইয়া হয় উহাদের জন্য উপদেশ আল্লাহ অতি মহান প্রকৃত অধিপতি তোমার প্রতি আল্লাহর ওহি সম্পূর্ণ হইবার পূর্বে কুরান পাঠে তুমি তরা করিও না ज्ञाने समृद्ध कर आदमे निर्देश दान कर संकल्पे दृढ़ पाई न কেতিস জুদুনি আদম ফাসাজাদু ইল্লা যখন ফরিস্তা গনকে আদমের প্রতি সিজদা করো তখন ইবলিস সকলেই সিজদা করিল সে করিল আদম ইন্নাদা আদু লকা ওয়া আমি বলিলাম হে আদম নিশ্চয়ই ও তোমার স্ত্রী সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত বাহির করিয়া না দেয় দিলে তোমরা দুঃখ কষ্ট পাইবে তোমার জন্য ইহাই রহিল যে তুমি জান্নাতে ক্ষুদার্ত হইবে না ও নগ্ন হইবে না এবং সেখানে পিপাসার্থ হইবে না এবং রুদ্রকৃষ্ট হইবে না وسوس له الشيطان قال يا ادم هل ادلك على شجره خلد وملك لا يبلى ادضر شيطان তাকে কুমন্ত্রণা দিল সে বলিল হে আদম আমি কি তোমাকে বলিয়া দিব অনন্ত জীবন प्रद বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা অতঃপর তাহারা উভয় উহা হইতে ভক্ষণ করিল তখন তাহাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত্ত করিতে লাগল আদম তাহার প্রতিপালকের হুকুম অমান্য করিল ফলে সে ভ্রমে পতিত হইল ইয়ার পর তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন তার তওবা কবুল করিলেন ও তাকে পথ নির্দেশ করিলেন তিনি বলিলেন তোমরা উভয় একই সঙ্গে জান্নাত হইতে নামিয়া যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু পরে আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎ নির্দেশ আসিবে যে আমার পথ অনুসরণ করিবে সে বিপদগামী হইবে না ও দুঃখ কষ্ট পাইবে না যে আমার স্মরণে বিমুখ থাকিবে অবশ্যই তাহার জীবনযাপন হইবে সংকুচিত এবং আমি তাহাকে কেয়ামতের দিন উত্থিত করিব অন্ধ অবস্থায় সে বলিবে হে আমার প্রতিপালক কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করিলে আমি তো ছিলাম চক্ষুসমানিক তিনি বলিবেন এইরূপেই আমার নিদেশনা বলে তোমার নিকট ছিল। কিন্তু তুমি উহা ভুলিয়া গিয়াছিলে এবং সেইভাবে আজ তুমিও বিস্তৃত হইলে এবং এইভাবে আমি প্রতিফল দেই তাহাকে যে বাড়াবাড়ি করে ও তাহার প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস স্থাপন করে না পরকালের শাস্তি তো অবশ্যই কঠিনতর ও অধিক স্থায়ী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 তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত ও একটা কাল নির্ধারিত না থাকি ভাবি হইতো আশু শাস্তি পবালো নবস্যবিল কুণো পবিল অপর হৃ কৌ सूतरा उहारा जहां से विषय तुम धर्य धारण करो सूर्योदय पूर्वे और सूर्यस्तर पूर्व तुम्हारेपालकर सप्रशंस पवित्रता और महिमा घोषणा कर पवित्रता और महिमा घोषणा कर दिवस प्रान समूह जहाँ के तुम सन्तुष्ट हईते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 অধিক স্থায়ী এবং তোমার পরিবার বর্গকে সালাতের আদেশ দাও ও উতে অবিচলিত থাকো আমি তোমার নিকট কোন জীবন উপকরণ চাইনা আমি তোমাকে জীবন উপকরণ দেই। এবং শুভ পরিণাম তো মুদ্রা কিহারা বলে সে তাহার প্রতিপালকের নিকট হইতে আমাদের কোন নিদর্শন আনয়ন করে না কেন উহাদের নিকট কি আসে না এই সুস্পষ্ট প্রমাণ যাহা আছে পূর্ববর্তী গ্রন্থ সমূহে যদি আমি উহাদেরকে ইতিপূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করিতাম তবে উহারা বলিত হে আমাদের প্রতিভা আলোক তুমি আমাদের নিকট একজন রাসুল প্রেরণ করিলে না কেন করিলে আমরা লাঞ্ছিত ও অপমানিত হইবার পূর্বে তোমার নিদর্শন মানিয়া চলিতাম বলো প্রত্যেকেই প্রতীক্ষা করিতেছে সুতরাং তোমরাও প্রতীক্ষা করো অতঃপর তোমরা জানিতে পারিবে কাহারা রইয়াছে সরল পথে এবং কাহারা সৎ পথ অবলম্বন করিয়াছে